بسم الله الرحمن الرحيم إِلَّهِ دَرْهُمْ عَسْكَرِ الْقَرْبَالِ وَطْعَ الرَّصَاصِ عَلَى الْقِرْبَالِ حَتَّى غَدَتْ هَمَرَاتُهُمْ مِنْ رَمِيْنَا مَثْقُوبَةَ الصَّفَحَاتِ كَالْقِرْبَالِ حَتَّى ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত উপস্থিতি ইতোপূর্বে আমরা জিহাদ সিরিজের ধারাবাহিক আলোচনার তৃতীয় পর্বে সামরিক প্রশিক্ষণের গুরুত্ব ও হুকুম নিয়ে আলোচনা করেছি তার ওই ধারাবাহিকতায় আজ আমরা কাদের উপর সামরিক প্রশিক্ষণ গ্রহণ আবশ্যক তা নিয়ে আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ কাদের উপর সামরিক প্রশিক্ষণ আবশ্যক আমাদের এই বিষয়টি বোঝার জন্য তার ভূমিকায় একটি বিষয় বোঝা দরকার তা হল সামরিক প্রশিক্ষণ গ্রহণ আবশ্যক হয় জেহাদের জন্য সুতরাং যাদের উপর জিহাদ আবশ্যক তাদের উপর সামরিক প্রশিক্ষণ গ্রহণও আবশ্যক তাই আমরা এখন জেহাদ কাদের উপর আবশ্যক এই বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করব কুদামা হাম্বলি রহিমাউল্লাহ বলেন জেহাদ আবশ্যক হওয়ার ষাটটি শর্ত এক মুসলিম হওয়া দুই বাল হওয়া তিন বিবেক বুদ্ধি সম্পন্ন হওয়া চার স্বাধীন হওয়া পাঁচ পুরুষ হওয়া ছয় সুস্থ হওয়া সাত ব্যয়ফার বহনে সক্ষম হওয়া এগুলোর সাথে আরও দুটি শর্ত যুক্ত করা হয় এক পিতামাতার অনুমতি দুই ঋণ গহিতার ঋণদাতা থেকে অনুমতি यह शर्तगुल हलो जिहा जख फर्जी किफायत थे और जिहदाद जो फर्जा आन तक ये नयट शर्त थे चार्ट शर्त रही जाए एक स्वधीन हवा दुई पुरुष हवा तीन पित मातार अनुमति चार ऋणदातार अनुमति सूतरा एन जिहद फर्जायन हवा शुदुम्रांच टी शर्त एक मुस्लिम हवा दुई बाल हवा तीन विवेक बुद्धिसम्पन्न हवा चार सुस्थ हवा पाँच जुद्ध जगह व्यवहार बहन करते हाँ ये एक विषय তা হলো শত্রুরা যখন কোনো ইসলামী ভূখণ্ডে আক্রমণ করে তখন যুদ্ধে যাওয়ার বেহফার ভুহানের শর্তটি রহিত হয়ে যায় আর কোনো মুসলিম ভূখণ্ডে শত্রুরা আক্রমণ করলে ওই ভূখণ্ডের সমস্ত মুসলিমদের উপর জিহাদ আবশ্যক হয়ে যায় হানাফি মজাহাবির ফকি আলাউদ্দিন কাসানি রহিম্লাহ বলেন ফাআ ইদা আম্মান নফি রুবি আন হাজামু ও আলাহিন শত্রু দ্বারা কোনো ভূখণ্ডা আক্রান্ত হওয়ার কারণে ব্যাপকভাবে জিহাদে বেরিয়ে পড়ার প্রয়োজন হলে তখন সক্ষম প্রতিটি মুসলিমের উপর যুদ্ধ ফর জাহিন হয়ে যায় কারণ আল্লাহ তহা বলেন তোমরা হালকা বা ভারী অবস্থায় যুদ্ধে বেরিয়ে পড়ো তিনি আরও বলেন তখন গোলাম মনিবের স্ত্রী তার স্বামীর অনুমতি ছাড়াই জিহাদে বেরিয়ে পড়বে এমনইভাবে তখন ছেলের জন্য পিতার অনুমতি ছাড়াই জিহাদে বেরিয়ে পড়া বৈধ হয়ে যায় এখানে আরেকটি বিষয়ে গুরুত্বের সঙ্গে আলোচনার দাবি রাখে তা হলো কোন কোনো ফকিহেকন বলেন জিহাদ যখন ফরজায়ন হয়ে যায় তখন মহিলাদের উপরেও জিহাদ ফরজ এক্ষেত্রে তারা ফিক্ষের এই নীতিটিকে গ্রহণ করেছেন যে ফরজায়ন প্রত্যেক আকেল বালেকের উপর আবশ্যক এতে পুরুষ মহিলার কোনো পার্থক্য নেই কিন্তু কোনো কোনো ফকিহগণের দৃষ্টিতে জিহাদের ক্ষেত্রে সরিয়ে নসমহ তাদের এই নীতির পরিপন্থী ইমাম বখারি রহেম অল্ল জিহাদ অধ্যায়ে মহিলাদের জিহাদ নামক পরিচ্ছেদে হজরত আয়সারদ বর্ণনা করেন যে আয়সা বলেন আমি জিহাদের ব্যাপারী রসমের কাছে অনুমতি চেয়েছি রসুল সাহিম বলেন তোমাদের জিহাদবন হাজর আসকাল রহিম আল্লাহ বর্ণনা করেন ইবনে বাত্তাহ আয়সর আল্লাহর হাদিসটি প্রমাণ করছে যে মহিলাদের উপর জিহাদ ফরজ নয় কিন্তু রাসুলের বাণী তোমাদের জিহাদ হল হজ এর অর্থ এই নয় যে তারা জিহাদের মাধ্যমে স্বভাব অর্জন করতে পারবে না অন্ন বর্ণনায় আয়সরাজ্লাহআ হতে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমলার রেওয়িতে এসেছে তিনি রাসুল সাল আলী আসাল্লামকে জিজ্ঞেস করেন ইয়া রসুল আল্লাহ হিয়াল আলিসা ইমিন জিহাদিন কআাল আলহিনা জিহাদুল্লাহ কিতাফি আল্হাজ্লাহর রাসুল মহিলাদের উপর কি জিহাদ আবশ্যক প্রতি উত্তরে রাসুল সাল্লী ওসাল্লাম বললেন হাঁ তাদের উপরও জিহাদ আবশ্যক কিন্তু তাদের লড়াই নেই তাদের জিহাদ হল হজ ও উমরা সুতরাং এই হাদিসটি স্পষ্টভাবে বর্ণনা করছে যে মহিলাদের উপর জিহাদ ফরজ নয় এখানে ফরজায়ন এবং ফরজে কিফায়ার মাঝে কোনো ধরনের পার্থক্য করা হয়নি রাসুল সাল্লাহ আলী ওসলামের যুগেও জিহাদ ফর জায়ন হয়েছিল যেমন খন্দক যুদ্ধ এবং তাবুক যুদ্ধ তখন সকলের উপর জিহাদ ফর জায়ন হয়ে গিয়েছিল আল্লাহ তালা বলেন হে মোমিনগণ তোমাদের কি হলো যে তোমাদেরকে যখন আল্লাহর পথে অভিযানে বের হতে বলা হয় তখন তোমরা মাঠি কামড়ে ধরো আয়াতটি তাবুক যুদ্ধের সময় অবতীর্ণ হয় আয়াতের সম্বোধনে নারী পুরুষ সকলেই অন্তর্ভুক্ত কিন্তু এমন কোনো দলিল নেই যে রাসুল সাল্লি ওসাল্লা মহিলাদেরকেও যুদ্ধের নির্দেশ দিয়েছেন অথচ তাবুক যুদ্ধে সকলের উপর জেহাদ ফরস ছিল সুতরাং উল্লেখিত দলিল আলোকে প্রতিয়মান হয় যে জিহাদ ফর জাইন অবস্থায় মহিলাদের উপর ফরজ নয় কিন্তু এক অবস্থায় তাদের উপরও জিহাদ ফরজ তা হল শত্রুরা যখন কোনো ভূখণ্ডে আক্রমণ করে ঘরে ঘরে এবং মহিলা পর্যন্ত পৌঁছে যায় তখন মহিলাদের আত্মরক্ষা এবং তাদের সাথে যারা আছে তাদের রক্ষার জন্য তাদের উপরেও লড়াই করা আবশ্যক যেমন ইমাম মুসলিম রহিমল্লাহ হজরত আনাস্লাহ তানু হতে বর্ণনা করেন আন্না উম্মা সুলাইমিন ইতাহজাত ইয়া মহনাইন খান জারন সুল হুন যুদ্ধের দিন উমের সালাইম রহা একটি খঞ্জর নিলেন তার কাছে সেটি দেখে আবু তল্হা রজুল্লাহ রাসুল সাল্ল্লাহ আলি ওসাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল এই যে উম্মে সুলাইম খঞ্জর নিয়ে বসে আছে তখন রাসুল সাল্লু আলি ওস্লাম বললেন এ খঞ্জর কেন নিয়েছ প্রতি উত্তরে উম্ম সোলেম নদীয়াল্লাহ তালানহা বলেন আমি এটি নিয়েছি কোনো মুশরিক আমার নিকটবর্তী হলে আমি তার তার পেট বিধীর্ণ করে ফেলবো এটি শুনে রাসুল সাল্লু আলি ওসাল্লাম হাসতে লাগলেন এই এক অবস্থা ছাড়া মহিলাদের উপর জিহাদ আবশ্যক নয় তবে অতিরিক্ত স্বভাব অর্জনের উদ্দেশ্যে আমিরের অনুমতি নিয়ে যুদ্ধে বের হতে পারবে যা আনাসরতালু হতে ইমাম মুসলিম রহিমা উল্লাহ বর্ণনা করেছেন তিনি বলেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম যখন যুদ্ধে যেতেন তখন উম্মে সুলেম এবং আনসারি মহিলাদেরকে তার সাথে নিয়ে যেতেন তারা যুদ্ধদেরকে পানি পান করাতো এবং অসুস্থদের সেবা শুশ্রূষা করত ফোকাহ এই ক্ষেত্রেও খুব সতর্কতা অবলম্বন করেছেন তারা বয়স্ক মহিলাদের ক্ষেত্রে যুদ্ধে বের হওয়ার কথা বলেছেন এবং যুবতী মহিলাদের নিষেধ করেছেন অবশ্যই মহিলাদের যুদ্ধে বের হওয়ার বিষয়টি আমিরের অত্যন্ত সতর্কতার সাথে বিবেচনা করতে হবে যাতে কোনোভাবেই কিতনার দ্বার উন্মুক্ত না হয় আমাদের এতক্ষণের আলোচনা থেকে এই বিষয়টি স্পষ্ট হয়েছে যে জিহাদ কাদের উপর ফরজ সুতরাং যাদের উপর জিহাদ ফরজ তাদের উপর সামরিক প্রশিক্ষণ গ্রহণও ফরজ কিছু কিছু অবস্থায় যেহেতু জিহাদ ফরজ আইন হয়ে যায় তাই তার জন্য সুস্থ সক্ষম প্রতিটি মুসলিম পুরুষের উপর সামরিক প্রশিক্ষণ গ্রহণ আবশ্যক আর মহিলাদের উপর যেহেতু এক অবস্থায় জিহাদ ফরজ হয় তাই আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় অস্ত্র ব্যবহারের উপর প্রশিক্ষণ গ্রহণ করা আবশ্যক তাদেরকে তাদের কোনো মাহরাম স্বামী অথবা কোনো মহিলা প্রশিক্ষক প্রশিক্ষণ দিবেন কারোর উপর সামরিক প্রশিক্ষণ গ্রহণ আবশ্যক হয় যখন তার উপর সরাইয়া অন্যান্য বিধানাবলী আবশ্যক হয় রাসুম সাল আলী ওয়াসাল্লাম বলেন রফে আল কালাম আনসালাহীন আনি না ই মেহাত্তাদা ওয়া আনস ইয়াহত্তা ইয়াহতালিমা ওয়া আনিল মজনু নেহাত্তা তিন শ্রেণীর লোক থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে এক ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়া পর্যন্ত দুই নাবালেক বাচ্চা সাবালক হওয়া পর্যন্ত তিন পাগল সুস্থ হওয়া পর্যন্ত সুতরাং আমাদের মধ্যে সুস্থ আকেল বালেক এবং সামরিক প্রশিক্ষণ গ্রহণে প্রয়োজনীয় খরচ বহনে সক্ষম এমন প্রতিটি মুসলিমের উপর সামরিক প্রশিক্ষণ গ্রহণ করা আবশ্যক হে প্রিয় উম্মা আমরা মুসলিম জাতি আমরা মুজাহিদ জাতি আমাদের রাসুল প্রেরিত হয়েছেন পৃথিবীতে দিনা হককে প্রতিষ্ঠিত করার জন্য সেজন্য তিনি জিহাদ করতে আদিষ্ট হয়েছেন সাহি বখারি ও মুসলিমে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন উমিরা হেতাহ আমি মানুষের বিরুদ্ধে যুদ্ধের জন্য আদিষ্ট হয়েছি যতক্ষণ না তারা এ সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো উপস্য নেই এবং মোহাম্মদ সাল্ল আলি ওসাল্লাম আল্লা রাসুল আমাদের জন্য সর্বাধিক নিরাপদ অনুসরণীয় পূর্বপুরুষ হলেন সাহাবাই করম রদ আনহুম তারা সকলে ফকি মহাদিস বা মুফাসির ছিলেন না কিন্তু সকলেই আল্লাহর পথের মুজাহিদ ছিলেন সকলেই যুদ্ধে সক্ষম ছিলেন সকলেই জিহাদ করেছেন সুতরাং আমাদেরকে তাদের পথ ও মতকেই আঁকড়ে ধরতে হবে এটি আমাদের জন্য একমাত্র নিরাপদ পথ আল্লাহ তাল আমাদেরকে তাদের সেই রক্তিম পথে চলার হিম্মত দান করুন আমাদেরকে জিহাদের প্রস্তুতি গ্রহণের সৎসাহস দান করুন